সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমাদের আলোচনার চতুর্থ পর্ব শেষ হওয়ার পথে আমরা এখনি চতুর্থ পর্বের সমাপ্তি ঘোষণা করে আপনাদেরকে পঞ্চম পর্বে আসার জন্য পঞ্চম পর্বে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ আলিহি ওহি ওয়ালাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী চতুর্থ পর্বের পর আমরা আপনাদেরকে পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম বিষয়টি ছিল ক্যালেমার চতুর্থ শর্ত সম্পর্কিত আমরা সেখানে লক্ষ্য করেছি কিভাবে কাফেররা জাহিলি যুগের লোকেরা রসুল্লা সাল্লাহ আলি আসলামের কাছে কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে কালেমার ঘোষণা দেওয়ার কথা বললে তারা বুঝে গেল যে তাদের অতীতে যে সমস্ত ইলাহ বাতিল মাবুদ বুধ বাপদাদারা পূজা করেছে এবং তারা বর্তমানে পূজা করতেছে সেগুলো পরিত্যাগ করতে হবে বুঝে গেল অথচ আমরা ক্যালেমার অর্থ না জানার কারণে আমরা আরো মুসলমান হয়ে বাতিল ইলা তৈরি করি বাতিল ইলা সমর্থন করি এবং নিজেরাও তৈরি করি এটাই হলো অজ্ঞতার খেলা মূর্খতার খেলা জ্ঞান ছাড়া অর্থ এবং মর্ম না বুঝেমার স্বীকৃতি দেওয়ার বাস্তব অবস্থা আল্লাহিত আল্লাহ রসুল বলছেন অবশ্যই কালেমাকে অর্থ সহ গ্রহণ করা এটি হলো ইমান যখন আমরা অর্থ সহ কালেমাকে বরণ করে নিলাম স্বীকৃতি দিলাম ঘোষণা দিলাম তখন আমার ভিতরে ইমান তৈরি হলো আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং এটাকে বলা হবে প্রকৃত ইমান চতুর্থ ধাপে এসে এই কালেমার স্বীকৃতি এই ক্যালেমাকে বরণ করে নেওয়ার পালা আসবে এর আগে নয় এই শর্তের বিপরীত হচ্ছে প্রত্যাখ্যান করা ত্যাগ করা বা প্রত্যাখ্যান করা কালেমাকে জ্ঞান সহকারে গ্রহণ করব অথবা জ্ঞান সহকারে ত্যাগ করব আবু আহাব আবু জেহাল তারা জ্ঞান সহকারে ত্যাগ করেছে আর আমরা জ্ঞানবিহীনভাবে গ্রহণ করেছি তাই তো আমাদের সমাজে এত মুসলিম এবং মসজিদুল হারামের খিব তিনি বলছেন বর্তমান বিশ্বে কালেমার মানদণ্ডে কালেমার জ্ঞানের ভিত্তিতে যদি মুসলিম তালাশ করতে যাওয়া হয় তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ এবং সাথে সাথে আর একটা জবাব দিয়েছেন তাহলে এত মুসলিম কিভাবে আসলো দুনিয়াতে এত মুসলিমের অস্তিত্ব পাওয়া যায় কিভাবে এদেরকে কেমন মুসলমান বলা হবে উনি বলছেন যে এগুলো হলো ভূগোলবিদ্যের দৃষ্টিতে মুসলমান সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এবার আমরা আপনাদের সামনে পঞ্চম শর্ত উল্লেখ করব। চতুর্থ ধাপে আমরা ক্যালেমাকে বরণ করলাম ক্যালেমার স্বীকৃতি দিলাম ক্যালেমার শব্দ পাঠের মাধ্যমে এক ব্যক্তি শুধুমাত্র যে মন্তব্য করেছিলেন ক্যালেমার মৌখিক উচ্চারণ দিয়ে তৎক্ষণাৎ মুসলিম হওয়া সম্ভব আমি তখন ভৌগোলিক মুসলিম হব স্বঘোষিত মুসলিম হব পৈতৃক সূত্রে মুসলিম হব আমার বাপ মা মুসলিম তাই আমি মুসলিম আঞ্চলিক সূত্রে মুসলিম আমার দেশের লোকেরা তো সবাই মুসলিম হতে পঞ্চম শর্ত আপনাদের সামনে সেটা হলো কি। কালেমাকে তো গ্রহণ করলাম কালেমাকে গ্রহণ করার সাথে সাথে কালেমাকে মহাব্বত করার পালা আস কালেমাকে মহব্বত কালেমার শব্দ মহব্বত নয় কালেমার নির্দেশনা কে কালেমার নির্দেশনায় রয়েছে আল্লাহ এবং তার রসুল আল্লাহর তৌহিদকে মহাব্বত রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সালাদ কে মহাব্বত এবং এই মহাব্বতের চিত্র আল্লাহ তো বরকতলা কোরআনে আমাদের কাছে দ্বার্থহীন ভাবে অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন এই কোরআনের আলোকে মহাব্বত করতে হবে ক্যালেমাকে সবসময় আমরা কালেমাকে মহাব্বত করার অর্থ কালেমা কেন্দ্রিক যাই কথা বলবো दावत विधर्मी पर्ज कैलेमार शब्द आवड़ाईते जाने कैलेमार दावत नहीं आरोप बेर होते मुसलमान जो कैलेमार एलिम आम ज्ञान आज এদেরকে বের হতে হবে কালেমার শিক্ষা দেওয়ার জন্য দুঃখজনক হলো সত্য আমাদের এই মুসলিম সমাজের ভিতরে একটা গোষ্ঠী কালেমার শব্দ শিক্ষার জন্য বেরিয়ে যায় আসলে বের হইতে হবে কালেমার অর্থ শিখানোর জন্য বিধর্মীরাও কালেমার শব্দ শিখে গেছে তারা জানে কালেমার অর্থ শিখানোর জন্য বের হইতে হবে আমাদের আল্লাহ আমাদের কি তফিক দান করুন আল্লাহ তুবরকালা মহাব্বত সম্পর্কে বলছেন এটা হলো ক্যালেমাকে মহাব্বত করার অর্থ হবে সর্বোচ্চ পর্যায়ের মহাব্বত স্বাভাবিক মোহাব্বত নয় যেন তেন মহাব্বতের কথা নয় সর্বোচ্চ পর্যায়ের মহাব্বত করতে হবে ক্যালেমাকে ক্যালেমার নির্দেশনাকে ক্যালেমার নির্দেশনায় আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহ এবং আল্লাহর বিধান রসুল সাল্লা সাল্লাম এবং তার বিধান কখনোই বলতে নয়। অবশ্যই কালেমার শব্দকে মহব্বত করতে হবে আল্লাহ তবরকাল সুরাত ২৪ নম্বর আয়াতে বলছেন জানা দরকার আল্লাহ কি বলছেন হে রসুল বলুন যদি তোমাদের নিকট তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্তানি এবং তোমাদের ভাই বেরাদ এবং তোমাদের স্বামী স্ত্রী তোমাদের স্বজাতীয় লোক এবং তোমাদের উপার্জিত সম্পদ ব্যবসা বাণিজ্য যা মন্দাভূত হওয়া তোমরা ভয় করো। তোমাদের ঘর বাড়ি যা তোমরা পছন্দ করো আহাবাইকুম যদি তোমাদের কাছে এই জিনিসগুলো অধিক পছন্দনীয় হয় কিসের চেয়ে আল্লাহ আল্লা চেয়ে রসুলিহি এবং তার রসুলের চেয়ে এবং তাদের বিধান এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে যদি বেশি পছন্দনীয় হয় বেশি মহাব্বতের হয় ফয়তর অব্বাসু আল্লাহ বলছেন তাহলে অপেক্ষা করো অত্যন্ত কঠিন একটা হুমকি এটা স্বভাবগত ব্যাপার মানুষ তো পিতা মাতাকে পছন্দ করবেই মোহব্বত তো করবেই स्वामी स्त्री के महब्बत कर स्त्री स्वामी के मोहब्बत कर मोहब्बत कर मोहब्बत करी घर इहब करवसा वाणिज्य एटा तो मोहब्बत करबु की धरण मोहब्बत कर अधिकार आधिकारे बेपार যেহেতু আল্লাহ এগুলো দিয়েছেন যেহেতু আল্লাহর নিয়ামত এগুলো এই ক্ষেত্রে অবশ্যই কতটুকু আমার অধিকার আছে মোহব্বত করার সেটা আমাকে জেনে নিতে হবে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর অনুগত আমি আল্লাহর বাধ্য অতএব অবশ্যই এই আনুগত্যের আলোকে আমাকে মোহ্বত করতে হবে মহব্বত করব এই মহব্বতের ভিতরে ব্যালেন্স রাখতে হবে ভারসাম্যতা থাকতে হবে মহব্বত করবো আল্লাহর চেয়ে নয় মহব্বত করবো রসুলের মহবাদ যদি এমন হয়ে যায় উল্টা হয়ে যায় আমি আল্লাহকে মহব্বত করি তবে পিতা চেয়ে বেশি মহব্বত করি না আমি মোহব্বত করি তবে সন্তান সন্তানের চেয়ে নয় যদি মোহব্বত করি ভাই বেরাদের চেয়ে কম আমি যদি মোহব্বত করি সজাতীয় লোকদের চেয়ে কম আমি যদি মহব্বত করি সম্পদের চেয়েও যদি মহব্বত করি ব্যবসা বাণিজ্যের চেয়ে কম আমি যদি মোহব্বত করি ঘর বাড়ির চেয়েও কম তাহলে আল্লাহর হুমকি আছে ফতার অব্বাসু অপেক্ষা করো শ্রোতা দর্শক মন্ডলী আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি এই বিরতি থেকে ফিরে এসে আমরা আয়াতটির তফসির শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক হলে শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুম ওর উপর আন শিরোনামে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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন বাংলায় আসসালাম আলাইকুম ওরকম সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবারও আমরা পূর্বের ধারাবাহিক আলোচনায় ফিরে আসলাম কথা হচ্ছিল ক্যালেমার পঞ্চম শর্ত নিয়ে সেটা হলো মোহব্বত করা আমরা আগেই নিয়ম বলেছি শর্তগুলো হলো ইসলাম গঠন প্রণালী ইসলাম গঠনের আইটেম এ সমস্ত আইটেম দিয়ে ইসলাম গঠন হবে আর এর বিপরীত দিয়ে ইসলাম ধ্বংস ইসলাম নষ্ট হবে ইসলাম ভঙ্গ হবে এবার তাহলে এই নিয়মের আলোকে আমরা বলতে পারি ক্যালেমাকে মোহব্বত করা অর্থাৎ ক্যালেমার নির্দেশনা আল্লাহ এবং তার বিধানকে মহব্বত করা রসুল সাল আলি আসলাম এবং তার বিধানকে মহব্বত করা এর বিপরীতে তাহলে সহজেই আমাদের বুঝে আসছে যে আল্লাহকে মহব্বত না করা অথবা মহব্বত করলেও দুনিয়াবি বিভিন্ন বিষয় বিভিন্ন বিভিন্ন বস্তু ব্যক্তির চেয়ে বেশি মহব্বত করা আল্লাহর রসুলকে দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুর চেয়ে অধিক মহব্বত করা অথবা মোহব্বত না করা এটা হলো ইসলাম ভঙ্গের কারণ ইসলাম বিলুপ্তির কারণ আমার ভিতর থেকে ইসলাম বিলুপ্ত হয়েছে এটাই বুঝের বিষয় তাহলে এবার আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সে আয়াতটির তর্জমা এবং সংক্ষিপ্ত নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরছি এই আয়াতটিতে আল্লাহ তো বারকোতলা कैलेमार निर्देशना आल्लाधान रसुलर चाहते किहब्बत कर सम्भवना स्वाभाविक भाव स्वभावत मानुष एर चे बी की, की जिन मोहब्बत करते आईटेम गुलग्री गोजी व्यक्ति जतियों बस्तु जिनिस আল্লাহ তবরকলা সমাহার ঘটিয়েছেন এই আয়াতের ভিতরে আল্লাহ আকবার আয়াতটা অত্যন্ত গভীর ভাবে আমাদের বোঝা দরকার আয়াতটা পাঠ করা দরকার এবং দরকার এবং এর নির্দেশনা জানা দরকার আল্লাহ কি বলছেন হেরাসুল বলুন যদি তোমাদের নিকট তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্তানি এবং তোমাদের ভাই বেরাদর स्वामी स्त्री तुम्जित समय तुम घर बाड़ी जाबाकुम तुम्हा जो तुम्हारे जिन गसंद क्या আল্লাহ আল্লা চেয়ে রসুলিহি এবং তার রসুলের চেয়ে এবং তাদের বিধান এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে যদি বেশি পছন্দনীয় হয় বেশি মহাব্বতের পাত্র হয় আল্লাহ বলছেন তাহলে অপেক্ষা করো অত্যন্ত কঠিন একটা হুমকি এটা স্বভাবগত ব্যাপার মানুষ তো পিতা মাতাকে পছন্দ করবেই মহাব্বত তো করবেই स्वामी स्त्री के मोहब्बत करी के मोहब्बत कर मोहब्बत करब्बत करी घर तो मोहब्बत करवसा वणिज्यो मोहब्बत कर मोहब्बत कर अधिकार आधिकारे बेपार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 ভাই বের চেয়ে কম আমি যদি মহব্বত করিদের কম আমি যদি মহব্বত করি ব্যবসা বাণিজ্যের চেয়ে কম আমি যদি মহব্বত করি ঘর বাড়ির চেয়েও কম তাহলে আল্লাহর হুমকি আছে অপেক্ষা করো এই মহব্বতের অধিকার নেই অতএব তোমরা অপেক্ষা করো কিসের অপেক্ষা আল্লাহর নির্দেশে আমি এই জায়গায় উদ্দেশ্য হলো আল্লাহর আজাবের অপেক্ষা করো আল্লাহর আজাব অচিরে তোমাদেরকে গ্রাস করবে তারপরে কি আল্লাহ তবরতলা ফাসিক জাতিকে ওরাই আল্লাহ বলছেন হেদায়ত দিবেন না কাকে দিবেন না ফাসিকদেরকে দিবেন না হেদায়েতের অনুপযুক্ত ফাসিক সম্প্রদায় ওদেরকেই হতে হবে যারা পিতা মাতার যে आल्ला रसुल के अदिक भलोबासाई हेदायतुप्तिका अल्लाह रसुलर अपेक्षा बस भलोबासदायत अनुपुक्त एसिक सम्प्रदायर हुमक प्राप्त आल्ला आजबर हुमक प्राप्त প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আমরা আপনাদের বিবেককে আকর্ষণ করছি আপনাদের সঠিক জ্ঞানকে আমরা আকর্ষণ করছি বুঝুন আমল করুন এবং সত্যিকার অর্থে যেই মুসলিম হওয়ার আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন সেই মুসলিম হওয়ার চেষ্টা করি এই আয়াতগুলো গুলো বুঝলে সেরকম মুসলিম হওয়ার আমরা সুযোগ পাবো আমাদের জন্য অবকাশ আছে গতানুগতিক চলমান অবস্থা থেকে বেরিয়ে আসুন আর এভাবে চলা যায় না চলতে দেওয়া যায় না আমরা কখন আল্লাহর বিধান অনুযায়ী কখন আল্লাহর নিয়ম অনুযায়ী মুসলিম হব আমরা তো আমাদের নিয়ম অনুযায়ী মুসলিম হয়েছি আল্লাহর নিয়মে মুসলিম হওয়ার জন্য এই আয়াতগুলো আমরা অধ্যয়ন করি এই আয়াতগুলোর নির্দেশনা আমরা হৃদয়ঙ্গম করি অবশ্যই আল্লাহ তবরকতালা আমাদেরকে আবার সেই মুসলিম হওয়ার তফিক দিবেন যেই মুসলিম আমরা হয়তোবা কখনো হতে চাই যেই মুসলিমকে আল্লাহ আপনজন হিসেবে আল্লাহ তার আপন বান্ধা হিসেবে গণ্য করতে পারবেন যেই মুসলিমদের ব্যাপারে আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হবে ও কেনা হাক না আল্লা প্রতি অধিকার প্রতিষ্ঠিত করেছেন সাহায্য করবেন এরকম কোরআনের নিয়মে নিয়ম অনুযায়ী হওয়া যাবে এরপর আল্লাহ বড় কথা অন্যত্রে বলছেন বল্লাদুদ্ আল্লাহ বলছেন লোকদের মধ্যে অনেকেই অনেক এরকম হতভাগা আছে যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আন্দাদ আল্লাহর সমকক্ষ গ্রহণ করেছে তারা এই সমকক্ষদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে বল্লাদি নামানু যারা ইমানদার হবে যারা প্রকৃত মমিন হবে আসে হব্বলিল্লা এই আয়াত তাফসির করে দিল আগের আয়াতের কেমন আমাকে মহাব্বত করতে হবে পৃথিবীর ভিতরে মহাব্বতের যত আইটেম আছে যত সামগ্রী আছে যত ব্যক্তি আছে যত বস্তু আছে সবার চেয়ে কঠিনতর সবার চেয়ে অধিকতর ভালোবাসতে হবে তাহলে আমরা মমিন হতে পারবো আল্লাহ তর কতাল আমাদেরকে এই আয়াতের নির্দেশনা অনুযায়ী তৌফিক দান করুন সত্যিকার অর্থে আল্লাহর নিয়মে হওয়ার কোরআনের নিয়মে হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আমাদের আলোচনার পঞ্চম পর্ব শেষ করলাম ইনশাল্লাহ বাকি আলোচনা দেখার জন্য শোনার জন্য আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক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 डॉ जकिर आिक बार्ता पृथ्वी सब चेह बृद्धि पाधर्म ुपुंख रूपे प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री चुराशी पर्म सब ची वृद्धि पे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 यूरोपे सब चाहे बेस बृद्धि पाधर्म हम इसम पृथ्वी सब चीज़ बृद्धि लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरब एटलम तरबारी शांति तरबी तरबारि सत्य एवं ज्ञान मानव जर सक समस्या समाधान पृथ्वी समाधान